আবু হুরারাহ হ্রদ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন একদা আয়ুব আল্লাহ সালাম নগ্ন শরীরে গোসল করছিলেন এমন সময় তার উপর স্বর্ণের একঝাঁক পঙ্গপাল পতিত হল তিনি সেগুলো দু হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন তখন তার রব তাকে ডেকে বললেন হে আয়ুব তুমি যা দেখতে পাচ্ছ তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি। তিনি উত্তর দিলেন হাঁ হে রব কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষিহীন নই